আপনাদের প্রিয় চ্যানেল বাংলা এর পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক স্বাগত ও মোবারকবাদ জানাচ্ছি এবং আমাদের ধারাবাহিক আলোচনা রমদানুল মোবারক প্রসঙ্গে এই গুরুত্বপূর্ণ শিক্ষণীয় আলোচনায় আপনাদের সকলকে কল্যাণ ও পারলৌকিক মুক্তির পথ ইনশা আল্লাহ অবাহিত হয়ে যাবে সম্মানিত শুধু ও আমরা আজকের এই পর্বে আলোচনা করব রামাদাল বার্ক মহিমান্বিত মাস অবারিত কল্যাণের মাস যে মাসের আগমন সাথে সাথেই বেহস্তের দরজা সময় খুলে দেওয়া হয় বিশুদ্ধে কিছু কথা বলার জন্য অনুরোধ করছি রমজানের গুরুত্ব তাৎপর্যর যে বিষয়টি এটা আমাদের কাছে কোরআন ও হাদিস অত্যন্ত সুস্পষ্ট এই রমজান মাসের গুরুত্ব আমরা যেভাবে বুঝি এই মাসে কোরআন নাজিল হল এটা একটা গুরুত্ব পাই এই মাসে লাইলাতুল কাদার রয়েছে যা এক হাজার মাসের চাইতে উত্তম এটা একটা গুরুত্ব পায় এছাড়া রমজানের যেটা রমজানের পরিবেশের সাথে সাথে সমস্ত জাহান্নের দরজাগুলিকে বন্ধ করে দেওয়া হয় এবং এরপরে জান্নাতের দরজাগুলি খুলে দেওয়া হয় শয়তানকে বেড়ি পরিয়ে দেওয়া হয় বা জিঞ্জির পরিয়ে দেওয়া হয় এবং এই মাসে যত খাইরাত এবং বারাকাত এবং এই মাসে যত ফুটুহাত আমরা যদি দেখি যে এবং তাৎপর্য এবং্লাম এবং সাহাবাইকলাম যেভাবে এই মাস কে গুরুত্ব দিতেন ধন্যবাদ জানাব সাইফুদ্দিন বেলালকে চমৎকার কথাই বলছিলেন রমজান মাস বরকতপূর্ণ মাস হিসাবে এর গুরুত্ব নানা দিক থেকেই প্রমাণিত আমরা এই বিষয়ে জনাব شیخ আমানুল্লাহ মাদানি সাহেব দৃষ্টি আকর্ষণ করছি যেটা হলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল্লাহি ওয়া তাকাউ মিনান নার وذلك كل ليلته এখানে এই ব্যাখ্যাটি আমরা চাইবো যে এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি বোঝাতে চেয়েছেন আমাকে প্রশ্ন করা হয়েছে সেটা হলো ওয়ালিল্লাহি ওয়া তাকাউ في كل ليله رمضانুল মুবারকের এই পবিত্র মাসে প্রত্যেক রাতে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম থেকে কিছু হাদিসের এই অংশ থেকে খারিজিদের একটা দারুণ প্রতিবাদ হলো খারিজরা মোরতাকিবুল কাবায়ের জাহান নামী হবে এটা কারণকে জাহান নাম খাটার পরে মুক্ত করবে ওরা বলতেছে যারা মোর্তাকেব কাবিরা মানে যারা কবিরা গুনায় লিপ্ত যে যে গোনার জন্য যে পাপের জন্য ওয়াইদ করা হয়েছে সেগুলি হল কাবিরা গোনা এই কাবিরা গোনা করলে মানে তবা ছাড়া মাফ হয় না তো এই পাপ করলে ও খারিজিদের আকিদা হলো তারা ইসলাম থেকে খারিজ হয়ে যায় ইন্নারিল্লা তো ইসলাম থেকে খারিজ হয়ে গেলে তাহলে জাহান থেকে মুক্ত হবে কি করে এবং তাদের বক্তব্য হলো যে জাহান নামে যে একবার ঢুকবে সে আর বের হবে না কিন্তু এই হাদিস সাধনা পালন করবেন এবং তহবা করবেন আল্লাহ পাক তাদেরকে তাদের তহবা কবল করে জাহার নাম থেকে মুক্তি দিয়ে দিলেন এবং আমরা যারা এই পৃথিবীতে আছি কে কি অপরাধ করেছে হতে পারে যে আমাদের জন্য জাহান্ন লেখা হয়ে গেছে কিন্তু রমজান যখন আসবে আমরা যখন তহবা করব তো আমরা আশা করতে পারি আল্লাহ তহবা কবুল করে আমাদেরকে জাহার নামের আগুন থেকে নজর দিয়ে দিয়েছেন তো জাহার নামের আগুন দেওয়ার মানে তো এটা নয় যে তারা এই মুহূর্তে জাহান্নামে রয়েছেন জাহান যাওয়ার তাদের গন্তব্য হয়ে গেছে তার সিদ্ধান্ত আল্লাহ পাক নিয়েছেন ওই ধরনের মানুষদেরকেও আল্লাহ পাক মুক্তি দিয়ে কথা। যেখানে একটা কথা যেটা আছে যে আমাদের সমাজে প্রচলিত আছে কালাব গোত্রের পশু সমান ছাগলের যে পশম পশমসমান মানুষকে মাফ করে দেন অথচ দেখা যায় যে রসুল সোল্লাহ রমাদানের প্রতিটা রাতের কথাই বলেছেন তাই না তাছাড়া জি এক্ষেত্রে মোহান রবাহ আলমিন প্রতি রাত্রি শেষ রাত্রে রাত্রিকে তিন ভাগ করে শেষ ভাগে মোহান রবাহ আলমিন আশা থেকে শেষ আসমরণী আসেন অবতরণ করেন যেটা দ্বারা প্রমাণিত এবং ডাকতে থাকেন হালমিন মুস্তা ফিরিন আকফর কেউ আছো ক্ষমা প্রার্থনা কারি তো উপযুক্ত সেভাবে তিনি অবতরণ করেন প্রতি রাত্রিতে আসেন এটা হাদিস আর যেখানে শাবানের পনেরো তারিখের কথা বলে সেটা জয়ীফ হাদিস হাদিসের মোকাবেলায় জয়ীফ হাদিস কোন সেটা গ্রহণযোগ্য নয় আমাদের কাছে এবং রমজানের যেটা আমরা পাচ্ছি প্রতি রাত্রিতে আল্লাহ ক্ষমা করেন তাহলে আল্লাহ রব আল প্রতি থাকেন কে ক্ষমা প্রার্থী আছে মহান রব আলকে আমরা এইভাবে পেতে পারি জৈব হাদিস আসলে ও জৈব হাদিস হাদিসে পরিণত হয় যদি জৈব আপনি এই প্রসঙ্গে একটু আলাপ নিঃসন্দেহে সাধনার মাস পবিত্র মাহেরামাদান যদি কেউ আল্লাহকে খুশি করবার জন্য আন্তরিকতার সঙ্গে রোজা পালন করে এবং রোজা পালন রোজার যে শিক্ষা যে খুশুর কারিম সাদ করেন যে রোজা পালন করতেছে অথচ মিথ্যা মেদা কৌল বলে আমাল যে রোজা পালন করে কেউ যদি এবং প্রবঞ্চনা প্রতারণা এগুলোকে বর্জন করতে না পারে তাহলে তার রোজার সার্থক হয় না রোজার যে শিক্ষা আত্মশুদ্ধির মাস রোজার মাধ্যমে আত্মোন্নতি আত্মশুদ্ধি আত্ম পবিত্রতা অর্জন এবং তার ভিতরে তবাও আছে যে তবা করে রোজার মাসে বেশি বেশি তবা করা করা। আমি আপনার দৃষ্টি আকর্ষণ করেছিলাম সেটা ছিল যে আপনার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন রমজান الى رمضان, رمضان مكفره لما بينهن الى سنبত الكাবা এর প্রসঙ্গে একটু তো এটা রমজান রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ارشاد করেন من মন সিয়াম Ramadan গুফর আল্লাহু মা তাকদ্দাম মিন জামবি ইমান ও ইহতিসাব ইমানের সঙ্গে যদি রোজা পালন করে তাহলে তার অতীত গুনাহগুলো maaf হয়ে যায় এবং আপনার আগামে রমজান মাফ হয়ে যায় সভিরা গুনা সভায় কারণ উল্লেখ রয়েছে কবিরা গুনা এবং যে সত্যিকার অর্থে রমজানের রমজানকে সার্থক করে এর কে সঠিক ভাবে প্রজা পালন করবে সে তো কবিরা গুনা না তাহলে কবিরা থেকে যদি সে বিরত থাকে তাহলে সভিরা তো আল্লাহ তালা কোরআনে এরসাদ করে ইন্টাষ্টানি বুকায় রাম আনহ না আনহুক ফির আনকুম তো ইমানান এই শর্ত দিয়ে বুঝা গেল যে বেঈমানের হালতে যদি হয় তাহলে তো তার সিয়াম কবুল হবে না মানে এখানে একটা স্পষ্ট প্রশ্ন যে যারা নামাজ পড়ে না বেনামাজি। অর্থাৎ প্রাপ্ত প্রাপ্ত বয়স্ক অথচ তাদের জীবন চলে যাচ্ছে তারা নামাজই মোটে পড়ে না তারা রোজা রাখলে রোজা হবে কি স্বাভাবিক আমার কাছে এখন আপাতত একটা বিরতিতে যেতে হবে প্রসঙ্গটি খুব আমরা শুধু দর্শক ছোট একটা বিরতি নিচ্ছি ততক্ষণে আপনারা আমাদের সাথে থাকুন আসব এই শিক্ষণীয় এবং যেখানে শেখ আমদানি চমৎকার ভাবে একটি কথা উল্লেখ করেছেন যে মানসমা ইমান ইমান ও এহতের ব্যাখ্যা কি এবং এই প্রসঙ্গে তিনি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 প্রাপ্ত বয়স্ক তাদের জীবন চলে যাচ্ছে তারা নামাজই রোজা রাখলে রোজা হবে কি আদায় করুন এবং অতীতের জন্য তোবা করুন তারা যদি তবা করে ফেলে এবং ইসলাস হয়ে যায় সংশোধন করে যায় হয়ে যায় তাহলে আল্লাহ রবাহ আলম তাদের অতীতের গুণাকে মাফ করে তাকে মোমিন হিসাবে গণ্য করবেন আমরা যুবক যুবতী সকল মুসলিম প্রাপ্তিমণ্ডলী যেখানেই আছেন না কেন তাকে তাদেরকে উদাত্ত আহ্বান জানাবো সলাপ আপনার ইমান আছে কিনা তার পরিচয় আমরা বলবো একজন রুগীর ভিতরে বিথরে জ্বর আছে সেটা যাচাই করার মাধ্যম যেমন থার্মোমিটার কিন্তু একজন মমিনের ইমান আছে কিনা শুধু ও দর্শক লক্ষ্য করুন একজন এই যে নামাজ পাশ ফেল কিন্তু নামাজে পাস করলে আখরাতে সবগুলি ফিল করলে কিন্তু আর কোন উপায় নেই পাশ করবে নামাজ যদি আপনার হয় তাহলে অন্যান্য আবাদতার কাছে গ্রহণযোগ্য আর নামাজ এবং ইমাম আলবানি সেহাদিস আখ্যায়িত করেছেন চমৎকার কথা আমরা এখন একটু আলোচনায় যাবো জনাব শেখ ইউসুফ আব্দুল মজিদ সাহেবের কাছে সেটা হচ্ছে যে আহ রসুল্লাহ حديث مدبس، بعداً لمن أدرك رمضان فلم يقفر له رمضان المبارك فيه، وقت سوى جناح تكي مكتوهي تيبه لنا تر بريد سمبر كيف تعلق بها هذا جرى رمضان مبارك في الله پاكر يتبرو نعموت جي ماسي الله تعالى جنت دوار کل دي أهبان کل تكنيا باغي القير عقبي جي, جي قلان كميه কল্যাণ তোমরা এগিয়ে আসো যে এটা কল্যাণের মাস জগ্নাতের দার খুলে দিয়ে মহান আল্লাহ বান্দাকে কত ভালোবেসে মহব্বত করে আহ্বান করতেছেন দাওয়া দিচ্ছেন যে তোমরা এগিয়ে আস তোমরা অপরাধীরা তোমরা তোমাদের অপরাধ প্রবণতা বন্ধ করে দিয়ে তোমরা কল্লানের পথে আসো জগ্নাতের পথে আসো জগন্নাথের দুয়ার খুলে দিয়ে যে মাসে আল্লাহ মানুষদেরকে আহ্বান করছেন আর সে মানুষ যদি আল্লাহর আহ্বান না শুনে সে যদি গাফেল হয়ে যায় এর চেয়ে বড় ভাগ্য বিলম্বিত এর চেয়ে বড় ক্ষতিগ্রস্ত আর কে হতে পারে আর এই ক্ষতির এই ক্ষতির কথাটাই আমাদেরকে আমি দোয়ার মাধ্যমে আমি দোয়ার মাধ্যমে জানিয়েছেন যে তিনি সব দোয়া করেছেন বাউদা উদা করার অর্থ এ নয় যে তিনি কারো অকল্যাণ চান বরং বদয়ার মাধ্যমে মা ওই অসচেতন মানুষদেরকে সচেতন করবার জন্য তুমি তো ক্ষতিগ্রস্ত হয়ে যাচ্ছি সাবধান তুমি এখনো সতর্ক হজাগ হো এখনো আল্লাহ আল্লাহর দরবারে ইবাদত করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করে নিজেকে ক্ষমার যোগ্য করতে পারে নাই জান্নাত লাভের যোগ্য করতে পারে না সে প্রকৃত অর্থে ক্ষতিগ্রস্ত এবং ভাগ্য বিলম্বিতিম সাল্লা সাল্লাম এই এই এর প্রেক্ষিতে আমিন বলেছে বলে এর মাধ্যমে একটা বিরাট সতর্ক বাণী ওই সমস্ত মানুষের জন্য যারা গাফিলি এবং উৎসাহ গাফিলিন গাফিল করবার জন্য তাদের আত্মার মনন দশা দূর করে তাদেরকে প্রাণবন্ত করবার জন্য উৎসাহিত করবার জন্য আমি মনে করি এটা একটা বিরাট ধাক্কা আমিন বলেছেন আর জিবরিল সালাম দোয়া করেছেন জিবরিল দোয়া জিবরিল ফেরস্তাদের সম্রাট মানে ফেরস্তাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ আর মানবের সমস্ত আসার পরেও পুরুজা না সিয়াম পালন করে না তারা কি সাবধান হবে না তারা কি সতর্ক হবে না তারা কি হুশিয়ার হবে না তারা কি ফিরে আসবে না তারা কি তৌবা করবে না তারা কি সিয়াম এখনো পালন করতে বিরত থাকবে এটা হতে পারে আমরা সতর্ক করবো সম্মানিত ছেলে এরা প্রাপ্ত বয়স্ক হয়ে গেছে অথচ তাদের স্কুলে যাওয়া বা কলেজে যাওয়ার ব্যাপারে পিতা তাদেরকে উদ্বুদ্ধ করছেন কিন্তু তারা তাদেরকে রোজা রাখতে দিচ্ছেন না এমন অভিযোগ আমাদের কাছে আসছে যে চুড়া যদি রাখে তাহলে তার প্রাইভেটে ব্যাঘাত ঘটবে প্রাইভেট পড়ায় যেটা আমাদের সাইফুদ্দিন বেলার সাহেব বলে গেছেন যে বদরের যুদ্ধ সংগঠিত হয়েছে এই মাসে মক্কা বিজয়ের সেই আয়োজন ছিল এই মাসে কোরআন কোরআন নাজিল হয়েছে এই মাসে তো কাজেই এখানে অভিভাবকরা কেন তাদেরকে বিরত রাখবে এবং গেছে সালেহিনা ছোট ছোট বাচ্চাদেরকে সেই হিসাবে আমরা আমাদের অভিভাবকদেরকে সম্মানিত অভিভাবকদেরকে আমরা বলবো যে আপনারা আপনাদের বাচ্চাদেরকে এই দুনিয়ার পরীক্ষার উপর গুরুত্ব দিচ্ছেন কিন্তু ইয়ামাল কেয়ামাতে ময়দানি মহাসড়ে মহান কারণী কাল্লাহ রাবুল আলমিনের দরবারে যে কঠিন মহা বিপদের সময় মহাপরীক্ষায় আপনাদেরকে উত্তীর্ণ হতে হবে সেই উত্তীর্ণ হওয়ার চিন্তা ভাবনা আপনারা মাথায় রাখেনি অতএব আপনারা এই ব্যাপারে চিন্তা ভাবনা রাখুন এই ডিগ্রি সার্টিফিকেট থাকবে মুসলিমের জীবন দুনিয়ায় সর্বস্ব নয় এটা তো বস্তুবাদীদের কথা কিন্তু আমরা যারা মুসলিম বলে নিজেদেরকে দাবি করছি তাদের কাজ হল পরলৌকিক জীবনে সফলতা অর্জন করা সেখানে বিফল হয়ে গেলে পরিণতি খুবই খারাপ হবে অতএলৌকিক জীবনের সুখ ও শান্তি এবং সমৃদ্ধির লক্ষ্যে আমরা অবশ্যই আমাদের সন্তানদেরকে সিয়াম এবং সালাত আদায়ের জন্য অবশ্যই তাগিদ দেব নতুবা বিচারের কাঠ করে আমরা বিপদে পড়ে যাবো আল্লাপাকের দরবার হ্যাঁ পরিষ্কার করে আমরা শেখ থেকে স্পষ্ট বুঝতে পারলাম যে অভিভাবকদের দায়িত্ব কতখানি মা বাবা যদি তার সন্তানকে জাগতিক পরীক্ষায় আল্লাহ হুকুমের লঙ্ঘন করছেন তারা কি আল্লাহকে ভয় করেন না নিশ্চয়ই ওই কঠিন আদালতে যেমনটি তিনি তার সমাপনী বক্তব্যের মধ্যে বলছেন তারা সেদিন বলবে ওই সন্তানেরাই বলবে আর বলেন তারাই না সেদিনে রমাবান এটি মহিমান্বিত মাস এবং কোরআন দিনের মাস সেই মাসে একটা দিক দেখা যাচ্ছে যে দান ও রাতের ব্যাপারে রমাবানে রসুল সাল আলিউসালাম সবচেয়ে বেশি আল্লাহ সন্তুষ্টি লাভে দানের ভূমিকা সর্বাধিক কারণ আল্লাহ তালা এর সাদ করেছেন যে। আল্লাহর রাহে যতক্ষণ পর্যন্ত তোমাদের ভালোবাসার বস্তু ব্যয় না করতে পারবে ততক্ষণ পর্যন্ত এই রমজান মাস দানের মাস বা খৈরাতের মাস মহানবী মোহাম্মদ রসুল্লাহাল্লাম সবচাইতে বেশি দানবীর ছিলেন এমনকি প্রচন্ড রমজান মাসে আরো বেশি দানবীর হয়ে যেতেন আজু আদুমাই ফি রমাদান এমনকি প্রচন্ড যখন জিবিলের সঙ্গে তার সাক্ষাৎ হতো প্রচন্ড বেগে ঝরবে যে ঝরবে বয়ে যায় রেহেলা বায়ুর মতো এই তিনি বেগে তিনি দান খয়রাত করতেন এবং এমনি তো নর্মালি তার অভ্যাস ছিল যে কাউকে না না বলা কিছু থাকলে তাকে দিয়ে দেওয়া ধন্যবাদ জনাব শেখ সাইফুদ্দিন বেলালকে ধন্যবাদ জনাব শেখ ইউসুফ আবদুল মজিদ কে এবং জনাব শেখ আমানীকে বিদায়ের আমরা স্মরণ করে দিতে চাচ্ছি আমাদের সম্মানিত সুদীয় দর্শক বৃন্দদেরকে সম্মানিত আলোচক বৃন্দ চমৎকার তুলে ধরেছেন যা রমাদ মহিমান্বিত মাস যা অতীতের গুণাহ থেকে মুক্ত হওয়ার মাস পবিত্র হওয়ার মাস এবং যার জন্য রমাদান আসার পরেও পবিত্র হতে পারল না সে ব্যাপারে আমাদের সতর্ক সাবধান থাকার প্রতি আমাদের সম্মানিত আলোচক বৃন্দ দলিল প্রমাণ ব্যক্তির বক্তব্য পেশ করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং আপনাদের সকলকে বলছি আসুন আমরা রমাদান বারকের পবিত্রতা করি এবং এর শিক্ষা আমাদের বাস্তব জীবনে রূপায়ন করি আল্লাহ রবাহ আলমিন আপনাকে আমাকে তফকিদান করুন সকলের খায়ের আপেত কামন করে বিদায় নিচ্ছি ও আহরুদানবুল্লা আসসালাম